তৃতীয় চতুর্থ রাখাতেও সুরাফা তেহার পরে সুরা এখলাস পড়ি জি কিন্তু আপনার একটি ভিডিওতে দেখলাম সব সলাতে সুরাফা তেহার পরে একটি সুরা পড়া সন্ন্যাদ আমার এভাবে সলাৎ পড়া যে সোনাতের খেলাফ হচ্ছে জানাল উপকৃত লম্বা কথা বলেছেন প্রথম কথা বলছেন যে সলাতে সুরা এখলাস পড়েন তার মানে যেই রাকাতগুলিতে গুলিতে সুরা ফাতেহার পরে আরেকটি সুরা মেলানো রয়েছে তাতে পড়বেন আমি সেই হাদিসটি সবসময় আমল করার চেষ্টা করি আমল করেন তবে এটা ंगीतरा तेहा पढ़तरा तेहा सुरा पढ़े शेष खान सराखलास पढ़त তো এইরকমটা ফজর ফরাদ গুলিতে পড়তেন না তৃতীয় চতুর্থ রাকাতে সুরা ফাতে শুধু পড়বেন তার অতিরিক্ত পড়বেন না আর বাকি পড়লে কোনো অসুবিধা নেই তবে যদি আপনি মামাতি করেন লোকজনের তাহলে তাদেরকে জানিয়ে দিতে হবে নাহলে সেখানে কলহ হইচই হতে পারে সুতরাং আপনি এমন কিছু করবেন না যেটা থেকে লোকেরা অজ্ঞ জানিয়ে দি। আর মাঝে মধ্যে এটা ছাড়বেন সবসময় এরকম আমলটা করবেন না কারণ অন্যান্য সাহাবাহা আমরা বা সবাই এটা করেননি এক সাহাবি করেছেন এবং সুর উল্লাহ আসলাম তাকে জিজ্ঞাসা তুমি এটা কেন করলে সাহিব খারি যেমন হাদিস রয়েছে তখন তিনি বলেছেন যে আমি এই সুরা এখলাসে আল্লাহর গুনাবলি রয়েছে আল্লাহ কথা রয়েছে আর আমি তা ভালোবাসি সুর উল্লাহ সাল্লাহ সাল বললেন যে তাকে বলে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে যেহেতু সে আল্লাহর গুনাবলি আহ পাঠ করা তেলাওত করা ভালোবাসে সুতরাং আল্লাহ তাকে ভালোবাসে